ya Allah. Allahu, ya Rabbi, ya Allah. Allah, ya Rabbi, ya Allah. محمد رسول الله محمد رسول الله الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من نبي بعده اما পৃষ্টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দূরে কিংবা কাছে পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আমাদের আয়োজন উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইমানের শর্ত এই বিষয়ের উপরে আপনাদের সামনে আলোকপাত করেছিলাম এর আটটি শর্তের উল্লেখ করার পরে আমরা প্রথম শর্তটির উপর প্রথম একটি পর্ব আলোচনা করেছি একই ধারাবাহিকতায় প্রথম যে শর্ত এল প্রকৃত জ্ঞান কথাটা বলার সাথে সাথে এর অর্থ কি আমার কি করণীয় এবং কী বর্জনীয় এ ব্যাপারে আমরা আলোকপাত করেছি তার সম্পূরক পরিজ্ঞাত বিষয় হিসাবে আরও একটি পর্ব আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি আর আজকে এই অনজ্ঞ পর্বটির উপর আলোকপাত করার জন্য যে সমস্ত বিজ্ঞলামা ইকরাম আমাদের সম্প্রচার কক্ষে হাজির হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এসেছেন শেখ আকরাম উজ্জামান বিন আবদুলসালাম আল মাদানী আসসালামু আলাইকুমতল্লা এবং উপস্থিত আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী দর্শক শ্রোতা আসুন এই বিষয়টিতেও আমরা প্রথমেই শেখ আকরামুজামান সাহেবের কাছে যাচ্ছি আলহামদুলিল্লাহ যে ব্যক্তি মৃত্যু করবে এমত অবস্থায় যে সে জানতাহ বিষয়টা কালেমার জ্ঞান সে রাখতো এই ব্যক্তি জানাতে যাবে অন্যথায় তো আমাদের সমাজে অনেক বিধর্মী আছে যারা কালেমা পড়ে বসে আছে তাদেরকে কি কি আমরা তালিকাভুক্ত করে রেখেছি আমার পাড়ায় আমার প্রতিবেশী হয়তো হিন্দু আছে সে তো আমাকে কালেমা পড়লেই যদি মুসলমান হয়ে যায় তাহলে তো তারাও মুসলমান তাহলে সে যদি মুসলমান না হয়ে থাকে একই কারণে তো আমারও মুসলমান কোনো উপায় নাই আমি যদি কালেমার অর্থটা না জানি আরেকটা যুক্তি দিয়ে আগে বুঝাই ধরুন আমি পেলে নার্সারি পড়তেছি তারপরে পড়তে পড়তে এক পর যে আমি মাস্টার ডিগ্রি পিএইচডি করে হয়তো অনেক সময় আমি বিচারক হয়ে যাচ্ছি প্রেসিডেন্ট মন্ত্রী হয়ে যাচ্ছি যদি আমি পেলে নার্সারি যে ইংরেজি অঙ্ক বইগুলো না বুঝতাম ফাইভের বইগুলো না বুঝতাম আমি কি ফাইভ পাস করতে পারতাম রিডিং পড়তেছি পারি আমি ইংরেজি রিডিং পড়তে পারি বাংলা রিডিং কিন্তু একটা অর্থ বুঝি আমি কি কখনো না ছাত্র হয়ে থাকতে হইত যদি অর্থ না জানতো এই যুক্তিতে বুঝেন তা আল্লাহর দেয়া এই দিন এই কালেমা ইমানের কালেমাটার অর্থ থাকবে না অর্থ ছাড়াই আমরা প্রমোশন নিয়ে একবারে উঁচু পর্যায়ের কিভাবে আমরা তো আগের আলোচনায় অবগত হয়েছি যে আল্লাহ বলেছেন যে তুমি এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনুদ নাই অর্থাৎ জেনে শুনে বুঝে এই কালেমা বলো তার মানে এই কালেমার জ্ঞান অর্জন করো এরকম কথা আল্লাহ অন্য জায়গাতেও বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দিল দিল মানে হকের সাক্ষ্য দিল এই কথাটা রাসুল্লাহাম একাধিকবার বলেছেন যখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম মাজকে এমানে পাঠালেন তখন তিনি বললেন जेने प्रमा জানার বিষয়ার অন্তরকে স্পর্শ করবে না ততক্ষণ পর্যন্ত তাকে মৌমিন বলা যাবে না কি যেমন আমরা সুরা জরাতের আয়াতে দেখছি যে কিছু মানুষ বেদুইন ইসলাম কবুল করেছে তারা এসে বললো আমরা আমান না আমরা ইমান এনেছি আল্লাহ করেছেন গুরুত্বপূর্ণ একটা বিষয় শুধু শাব্দিক ভাবে মুসলিম কমিউনিটিতে আসলেই তিনি মুসলমান হচ্ছেন না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে একটা বিপ্লব সৃষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত বলে আহ্বান কি সেটাও তার পক্ষে তো কখনো মানা সম্ভব মানা সম্ভব হবে না আমরা যদি স্মরণ করি সেই সময়ের কথা তারা জবাব দিয়ে বসলো যে না এতদিন আমরা বহু মাবুদের আবাদত করে এসেছি যদি মুখ দিয়ে লাই ইহা উচ্চারণ করি আমরা জানতেছি যে এক মাবুদ ছাড়া আর কোনো মাবুদের আবাদত করা যাবে না সাথে সাথে তারা প্রতিবাদ করে বসলো যে মাবুদের জন্য কোরবানি করব। এত সব মহবুদ বাদ জেনে ছিল তারা বিষয়টা জানতো সাথে সাথে সুতরাং দিয়ে তার জীবনে অর্থবিহীন কখনো হতে পারে না তার এখানে হাসান বাসরি রহেমহলার একটা উক্তি উল্লেখযোগ্য তাকে প্রশ্ন করা হয়েছিল লা হাসান দেখালি আপনি বলেন তো এই কথাটা কতটুকু সত্য মানুষেরা তো বলে বেড়াচ্ছে যে ব্যক্তি পড়বে সে জাননাতে চলে যাবে তো আপনি কি বলেন তো উনি বললেন যে হ্যাঁ কথা সত্য তবে কিছু মানে বিষয় আছে যা বুঝার মতো উনি বললেন মনকা লালাহাল্লা বার কাজ অধিকারগুলো নির্দেশ করে লাইল সেগুলো আদায় করবে ওই ব্যক্তির জাননাতে নিয়ে তাকে বলা হলো হয় না যার দাঁত থাকে দাঁতবিহীন অতএব তুমি যদি দাঁত লাই নিয়ে জান্নাত খুলতে যাও তোমার জন্য জান্নাত খুলবে আর তোমার লাইল নামক চাবিতে যদি কোনো দাঁত না থাকে তাহলে ওই চাবি দিয়ে জান্নাত বাক্য ধারণ করে এগুলো না বোঝা পর্যন্ত তাহলে কেউ জান্ন যেতে পারবে না তার একটি শুধুমাত্র মৌখিক জেকের ফেকের বিষয় নয় এটা এর প্রকৃত অর্থ জানার পরে যা তা বর্জন করার যা গ্রহণীয় তা গ্রহণ করার মধ্যেই রয়েছে ইমানের পরিপক্কতা আসুন আমরা সামান্য সময়ের জন্য একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি আবার বিরতির পরে আপনাদের সামনে আমাদের ধারাবাহিক উপস্থাপনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ করেছেন হাদিস ঠিক একই ভাবে মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে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 যথ প্রজ্ঞা সারিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মঞ্জুর এলামী चलू जीवनिष्ठ और सन्तोषनक करते शिखी देख मानवतार कल्याण इसलामी सारिया अनुष्ठान पीस टी আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ছোট্ট বিরতির পরে আবারও আমাদের উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ যারা বিরতিতে সঙ্গেই ছিলেন অনেক ধন্যবাদ আমরা যে কথা বলছিলাম জেলা এর অর্থ অর্থাৎ ইমানের যে শর্ত তার প্রথম শর্ত হচ্ছে এল সঠিক জ্ঞান এ ব্যাপারে থাকা আসুন আমরা আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে আবারও এ ব্যাপারে বিষয়গুলো শুনি যে শেখ আবদুল জি সুক্রিয়া জাজাকুম্লা খ্যার আমরা আলোচনাতে অবগত হচ্ছিলাম এবং সমস্ত মুসলিম ভাই বোন দর্শক মন্ডলীর নিকট আমরা পেশ করতে চাচ্ছিলাম যে আসলে জেনে বুঝে লা লাহ ইহ বলতে হবে কেননা আমরা জানি যে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মানমাতা লাশরুক বিল্লা ফাদা খালাল জান্না কেউ যদি মারা যায় আল্লাহর সাথে সেরেক না করে থাকে তাহলে সে জাননাতে চলে গেল আর কেউ যদি মারা যায় ইশরুক বিল্লাহ ফাদা খালান্নার আল্লাহর সাথে সেরেক করে থাকে তাহলে সে জাহান নামে চলে গেল তো এই কথাগুলি রাজিয়াল থেকে বর্ণিত রয়েছে যে রসুল সাল্লি সাল্লাম বলেছেন মান মাতাম কেউ যদি মারা যায় এম তো অবস্থায় সে জানতো जे एक बहु जगह हादिसे बहु जगह क्षेत्र जराते प्रकृत मल्ला আর যত মাহুদ আছে মানুষের সেগুলি জান্নাত আর তাদের ব্যাপারেই রসুল সাল্লাই সাল্লাম বলেছেন মান মাতা ইসর ফাদ জান্নাত কেউ কোনো ব্যক্তি মারা গেল আল্লাহর সাথে সেরেক করলো না তখন সে জান্নাতে চলে গেল বিবাহের পরে তার স্ত্রী কে খাবার দিতে হচ্ছে থাকার জায়গা দিতে হচ্ছে সবকিছু দিতে হচ্ছে কারণ সে যদি বলে না আমি তো শুধু বলেছি আমি কবুল করেছি আমি তো সেখানে বলিনি তোমাকে কাপড় দিবো তোমাকে থাকার জায়গা দেব কিংবা এগুলো তো আমি বলিনি তুমি কেন আমার কাছে যথাযথ ভাবে যেতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা জানলে হয়তো বা আমরা আসল অর্থ উপলব্ধি করতে সক্ষম হব। সেটা হলো যে লাই যদি কেউ অর্থ না বুঝে দিয়েই কিন্তু ইসলাম ধ্বংস হবে লাই ইসলামের যেমন ভিত্তি মূল ঠিক না বুঝার এত বড় ক্ষতি যে ইসলাম ধ্বংস হয়ে যাবে এখানে লাইল্লা দিয়েই ইসলাম ধ্বংস কিভাবে আমি যদি বুঝিনি যে লাই্লাহ পড়লেই জান্নাতে যাবে তাহলে তো আমার নামাজ লাগতেছে না সেই ব্যক্তি যে এইভাবে ভাসমান দিতে পারে আর নামাজ পড়তে হবে রোজা করতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে এগুলো ভুল কথা পড়লেই জান্নাতে যাবে তার মানে জান্নাত লাগবে না তার জন্য সালাত লাগবে না জাকাত লাগবে না শ্যাম লাগবে না হজ লাগবে না কোনটা বললেন যে ধ্বংস করা যায় শুধু তাই না আজকে একদল ধ্বংস করেছে এটাই বলছে যে তাদের মরিদরা বলছে পানির নিচে মম জ্বালাইছে বাবা এ দেখো না তারা বলছে যে এই দশটি লতিফা আছে গোটা দেহের মধ্যে মারেফাতের নামে তারা এগুলা প্রশিক্ষণ দিচ্ছে যে শরীরে এই যে কলব আছে রুহ আছে সির আছে খি আছে এখান থেকে বিভিন্ন তরিকায় বিভিন্ন ফ্যাশনে বলে থাকে আর কি তো সবগুলাই হচ্ছে বিভ্রান্তকারী না জানলে দিয়েই ইসলাম ধ্বংস করা হয় এবং ধ্বংসকারীরা আছে যখন কেউ মনে করে নিবে যেগুলো বললেন আপনি একটা দৃষ্টান্ত দিলেন আসলে বাস্তব এটা দেখুন ইল্লাল্লাহ না বুজার কারণে যে তার পক্ষে ইসলাম মানা সম্ভব নয় শের থেকে মুক্ত হওয়া সম্ভব নয় তাহিদের উপরে থাকা সম্ভব নয় তার জ্বলন্ত প্রমাণ হলো যে আমাদের ইমান তাজা করার জন্য লাই রাহাই জিকিরের রজিফা দেন সকালে এতবার লাই রাহ সন্ধ্যা এতবার লাই রাহাই আবার এই মরিত দেখবেন যে সেই পীর সাহেবের পায়ে সেজ করছে করছে সে মুখ দিয়ে লাইলা শতবার বলছে আবার সে কাজে সাথে লিপ্ত হচ্ছে ব্যবহারিক জীবনে আমরা দেখে থাকি যে অনেক সময় মানুষ আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস বা ইমানের যে কথাটা লাইতে আছে সেটা বারবার উচ্চারণ করার পরেও দেখা যায় সে তার সম্মান অসম্মানের ব্যাপার যে আল্লাহরই সর্বময় ক্ষমতা এই বিশ্বাস অনেক সময় তার ব্যবহারিক জীবনে চলে যায় অথবা তার রিজিক তার খাবারের ব্যবস্থাই তা যে আল্লাহ করেন এবং অন্য যে কোনো মাধ্যম যদি আপাতত চলেও যায় সেটার বিপরীত আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করবেন এই জাতীয় দৃঢ়তা অন্তরের মধ্যে থাকে না এই কারণে সে কালিমার গভীর আমার হায়াত এবং মত আমার রবেরই হাতে আমার আল্লাহর হাতে আমি কেন মানুষকে ভয় করব আমি কেন মানুষের হালাল এবং হারামের পার্থক্য করে চলব না একটা গুরুত্বপূর্ণ কথা আমরা কোরআন সম্পর্কে যেমন সংক্ষিপ্ত ইতিহাস জেনে রেখেছি তিরিশ পাড়া কোরআন তেইশ বছরে নাজিল হয়েছে ইসলামের রুকুন কিন্তু দীর্ঘ তেইশ বছরে নাজিল হয়েছে কালেমা একটাই যেহেতু ফরজ তখন এই জন্য আল্লাহ রসুল এই বারো বছর থেকে অর্থটা লোকায়িত ছিল আমরা আল্লা মঞ্জিরি আলাই উল্লেখ করেছেন যে এই সমস্ত শত শত হাদিস এটা হলো এই বারো বছর সময়কালের হাদিস এরপরে যখন তখন সাথে সাথে এখানে এই কথা বলতে পারি যে এরকম কেউ কেউ বলেছেন এটা ছিল প্রাথমিক বললে জান্নাতে যাবে এটা ছিল প্রাথমিক যুগের এখন ওটা হয়ে গেছে না না একজন অমুসলিম একবারে অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করে এই মাত্র বললো লাইল্লাহ এবং মারা গেল ইনশাল্লাহ এই কথাই আমাদেরকে পাঠ করলে কয়েক ঘন্টা এর মাধ্যমে মুসলমান থাকা যায় কালেমা মৌখিক পাঠ করলে কয়েক মিনিট অথবা কয়েক ঘন্টা অর্থাৎ কালেমার যে হক গুলো কালেমা তারপরে যেমন ওই ব্যক্তি যে কালেমা পাঠ করার পর তো বাঁচে নাই ওসামা বিন জায়দ রে সে নিহত হয়ে গেল আল্লাহ রসুল তাকে ওই সময়ের জন্য বললেন বলতে পারবো যে লাইল বলার পরে তাকে আপ্রাণ চেষ্টা করতে হবে তাহলে মূল্যায়ন করা আমাদের এই আলোচনা থেকে যে শুধু উচ্চারণ সর্বস্ব একটি বাক্য হিসাবে আমাদের নাজাতের জন্য যথেষ্ট নয় বরং এটা উচ্চারণ করার সাথে সাথে একইনের সাথে সাথে বর্জনীয় কাজগুলো বর্জন করা আর গ্রহণীয় কাজগুলো গ্রহণ করা আমল করা এটাই প্রতীয়মান হয় সুতরাং আসুন আমরা বিভ্রান্তির বড়াজাল থেকে বেরিয়ে এসে প্রকৃত পক্ষে আমরা সঠিক অর্থ অবগত হই এবং সেই অনুযায়ী আমল করে আমরা অলৌকিক এবং পারলৌকিক জীবনে সফলতা অর্জন করতে সচেষ্ট হই মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আল্লাহু আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubাইলক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ আল্লাহু ইয়া রসুল্লা মোহাম্ম রসুল্লা অঞ্চল রহমা মোয়া রাজা সালামাল उल्लेख नम्बर खंडलर लोक नबीजर